छोट बड़ पकल्याण देख অশুভ পরিণতি প্রতি বৃহস্পতিবার রাত আটটায় আপ সম্প্রচার সকাল সাড়ে ছটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি রহমদুল্লা নিয়তানি ফজলক وسلم লাজনি জানি হইনাজনি ওহ মৌমিন এলা আহরিল হাদিস রাহ মুসলিম সম্মানিত দর্শক মণ্ডলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক রাসুল সাল্ল আলহ আসাল্লামের ওপর আমরা হালাল হারাম বিধানের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করছি আমরা আশা করছি যে দর্শক মণ্ডলী আমাদের আলোচনাগুলি বুঝে মূল্যায়ন করবেন এবং আমল করবেন হালাল হারামের বিধানে একটি গুরুত্বপূর্ণ ক্ষতি করা বিষয় সমাজের জন্য বড় ধ্বংসাত্মক ব্যাপার সেটা হচ্ছে নারী পুরুষের অবৈধ সম্পর্ক নারী পুরুষ যখন অবৈধভাবে সম্পর্ক গড়াবে তখন অনেক সমস্যা পৃথিবীতে নেমে আসবে আবদুল্লাবিন উমার রাজিয়াল্লাহ তালা বলছেন যে এদা জাহারা জেনা বাহালুহ আধাওয়াল্লাহ হে যখন কোনো গ্রামে সুদ প্রকাশ পায় যখন কোনো গ্রামে জেনা প্রকাশ পায় তখন তাদের উপরে আল্লাহর গজব হালাল হয়ে যায় তখন তাদের উপরে আল্লাহর পক্ষ থেকে গজব বৈধ হয়ে যায় এই জন্যই अब्दुल इबना उमर सल्लाह आलहीसलम खामसून पांच रही है उबतुलना ज्वारा तुम परीक्षा कहुन ना और आल्लाहर निकटे परित्राण चाची अन्याय जान तुम ना पाए एक आल्ला रसुलर फाये যদি কোনো এলাকাতে এই অশ্লীল কাজ প্রকাশ পায় ইল্লা ফাঁসা ফিহিম আর তাও ন তাহলে সে জনগণের উপরে মহামারী নেমে আসবে এবং এমন রোগ নেমে আসবে যেই রোগ অতীতে কোনোদিন ছিল না কারোরও হয়নি নবী বলছেন যে সমাজ যদি অবৈধ সম্পর্ক প্রকাশ পায়। তাহলে জাতির উপরে গজব নেমে আসবে এবং এমন কতগুলি রোগ হবে যে রোগ পূর্বকুনি দিন হয়নি রোগকেই চিনে না ডাক্তার এরকম রোগ হবে যখন অবৈধ সম্পর্ক সমাজে ছড়িয়ে পড়বে বারাই ইবনে আজবরা যে আল্লাহতাল বলছেন যে নবী বলেছেন এ যা নাস ফিন্নাস অলাদা যখন সমাজে অবৈধ সন্তান ছড়িয়ে পড়বে তখন জাহরাতিল তো জিল্লা দুর্ভিক্ষ সমাজে নেমে আসবে তখন অপমান সমাজে নেমে আসবে মানুষ আর্থিকভাবে সংকটের মধ্যে পড়ে যাবে বিপদে পড়ে যাবে সামাজিকভাবে বিপদে পড়ে যাবে ক্ষতি নেমে আসবে অবৈধ সম্পর্কর বাস্তবতা খুবই কঠিন খুবই জটিল রসুলসাল আলি আসলাম বলছেন যে যখন কোনো এলাকায় অবৈধ সম্পর্ক ছড়িয়ে পড়বে জাহরাল ফাকর তখন তাদের মাঝে দারিদ্রতা ছড়িয়ে পড়বে অবৈধ সম্পর্ক ছড়িয়ে পড়লে মানুষের উপরে দারিদ্রতা নেমে আসে তার ব্যক্তিগত যা তো হচ্ছে হচ্ছেই ওটাতে একটা কঠিন কাজ একজন জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল আয়ুদ্দমবে আকবার সবচেয়ে বড়ো পাপ কি কোনটি সবচেয়ে বড় পাপ তখন আল্লাহর রসুল বললেন আনতা তো আল্লাহ নিতে না খালাকা তুমি আল্লাহর সাথে সেরেক করবে এমতো অবস্থায় তোমাকে আল্লাহর সৃষ্টি করেছেন এটা হলো বড়ো পাপ জিজ্ঞাসা করি বলছেন যে ফুম্মাই আল্লাহ রসুল এর পরে কোনটা বড় পাপ আল্লাহ রসুল বললেন যেসারের আশায় তুমি দ্বিতীয় মহাপ এরপরে জিজ্ঞাসা বলছেন ফুম্মাই আল্লাহ রসুল এর কোনটা বড় পাপ তা আল্লাহ বলছেন আন তাজনি হালিদা তুমি তোমার প্রতিবেশীর সাথে অন্যায় করবে এটা বড় পাপ আল্লাহ হসমাদ আল্লাহ তুমি রহম করো একটি মহাপ ছালার সাথে সেরেক করা দ্বিতীয় মহাপ হচ্ছে খাদ্যের ভয়ে সন্তানকে হত্যা করা যেটা এখন প্রতিটা পরিবারের লক্ষণীয় মানুষ এখানে ভেবে নিয়েছে একটা ছেলে একটা মেয়ে হলে সুখী সংসার জি না আপনারা তো দশ বারো ভাই বোন তা আপনাদের রুজি হয় আল্লাহ আপনাদের দেবে না আপনার ছেলে মেয়ের দেবে না এটা কি করে ভাবলেন সম্মানিত দর্শক মন্ডলী আমরা তো সবাই জানি আমাদের সবারই প্রায় জানা আছে যে আমরা কেউ দশ বারো ভাই বোন পাঁচ ভাই বোন সাত ভাই বোন আমরা সবাই এটা জানি কিন্তু আমি আর আপনি মাত্র দুইজন ছেলে মেয়ে নিতে হবে এটা কেন গ্রহণ করলাম এটা কি করে সুখী সংসার হলো এটা ভুল ভেবে দেখুন বলছিলাম রাসুলসাল্লিশাল্লাম বললেন যে সন্তান হত্যা করা মহাপাপ তারপরে তিনি বললেন প্রতিবেশীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হওয়া তৃতীয় মহাপাপ পৃথিবীতে আরো বড় পাপ আছে তাহলে এখানে এটাকে এইভাবে উল্লেখ করলেন কেন প্রতিবেশী কেন উল্লেখ করলেন এমনিতে এটা মহাপাপ জঘন্য পাপ নংরা পাপ কিন্তু প্রতিবেশী কেন বললেন প্রতিবেশীতে ডবল পাপ আছে একটা হলো প্রতিবেশী আমার কাছে আমানত আছে আমি তার আমানত রক্ষা করব। কিন্তু তা না করে আমি তার সাথে অন্যায় করলাম তাহলে একটা হলো অবৈধ সম্পর্ক আর একটা হলো প্রতিবেশীর সাথে অন্যায় করা দুইটা জমা হয়ে গেছে এই জন্য লাল আসলে এখানে এটাকে মহাপাপ হিসাবে উল্লেখ করছে এই সম্পর্ক মহাপাব নেহা এত নয় আবু হরেন রাসুল সাল্লাহ বলেছেন কোনো মানুষ অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে তখন মানুষ মোমেন থাকে না মুমিন অবস্থায় মানুষ এই কাজ করতে পারে না এটা অসম্ভব এটা অবাস্তব সম্মানিত দর্শক মন্ডলী বিষয়টি একটু ভাবুন যেটা আমাদের সমাজে একেবারে বেশি হয়ে গেছে এটা আমাদের কাছে কোনো বড় কিছু মনে হচ্ছে না রাসুল সাল্লি সাল্লাম বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ অনেক তার একটি হচ্ছে অবৈধ সম্পর্ক বেশি হয়ে যাবে পৃথিবী ধ্বংসের একটি লক্ষণ মানুষ অবৈধ সম্পর্ককে বড় কিছু কঠিন মনে করবে না রাসুল সাল্লি ওয়াসাল্লাম এক বৈঠকে বলছেন জনসমাজ যারা দায়িত্ব পালন করবে তারা অবৈধ সম্পর্কটাকে বৈধ মনে করবে এটা মানের কাছে বিধান বলেছেন আল সানা অবিবাহিত ছেলে মেয়ে যদি অন্যায় লিপ্ত হয় তাহলে তাদেরকে একশোলা ঠিক পিটিয়ে এলাকা থেকে তাড়িয়ে দিতে হবে তিনি বলেন আর সাইবা রাজম বিবাহিত নারী পুরুষ যদি অন্যায় লিপ্ত হয় তাহলে তাকে ইঁট দিয়ে ঢেল দিয়ে পাথর দিয়ে মেরে মেরে বেড়ে ফেলতে হবে তার দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নেই ওবাদ সমেতরা জিয়াল্লাহ তাল বলেন রাসুল সাল্লাহ আলিহ্লাম বলেছেন লা লাহিল মানুষের জন্য হালাল নয় রক্তপাত করা মানুষকে মারা বৈধ নয় একজন মানুষ একজন মানুষকে মারতে পারে না যে ব্যক্তি বলেছে লা লাহা ইল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ যে বলেছে আল্লাহ ছড়া কোনো মাবুদ নেই আর আমি আল্লাহ রসুল এরকম যে দাবি করেছে তাকে মারা যাবে না এহদাসা তবে এই তিনটে পাপের যেকোনো একটা করলে তাকে মারা যাবে তার একটা হচ্ছে ইসলাম গ্রহণ করার পরে ইসলামকে ত্যাগ করা ইসলাম গ্রহণ করার পরে যদি ইসলামকে ত্যাগ করে তাহলে তাকে মেরে ফেলতে হবে তার একটা হচ্ছে যে আন্নাফস বিনাফস আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার পক্ষে থেকে আমার আত্মীয় স্বজন আপনাকে হত্যা করে নিবে এর নাম কেসাস। সরকারি ক্ষমতা থাকলে করবে সম্মানিত দর্শক মণ্ডলী যদি সরকারি ক্ষমতা থাকে তাহলে আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার আত্মীয় স্বজন আপনাকে হত্যা করে নিবে এটাই ঠিক এটা করা যায় এর নাম কেশাস তাহলে এই দ্বিতীয় কারণে মানুষকে হত্যা করা যায় আর তৃতীয় কারণ হচ্ছে আসায় ববির সাহেব বিবাহিত নারী পুরুষ যদি অন্যায় লিপ্ত হয় তাহলে তাকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে সম্মানিত দর্শক মণ্ডলী এখানে একটা জিনিস আরও উল্লেখ থাকে যে তিনটে পাপের কারণে মানুষকে হত্যা করা যায় কিন্তু তিনটে পাপের প্রথম দুইটিতে বাঁচার সুযোগ আছে তৃতীয় দুটিতে বাঁচার সুযোগ নেই সম্মানিত দর্শক মণ্ডলী हमें किस समय बरती जाशाबादी जी अपारा बस अपेक्षा करबें इनशाल पर आपा के बाकी आलोचना सुनाब असल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 আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সুন্নাতে উদ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শাহ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 point out a single fundamental of islam the illustrious son of the world famous orator of islam dr zakernai ek nahi hai nahi the true path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 প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপ পুন্প্রচার সকাল সাড়ে ন বাংলা বাংলায় ম্যারেজ ও ডিভোর্স ইসলামিক রুলিং ও প্রবলেম হ্যাভন ও ইউ চুজ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 আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলছিলাম যে তিনটি অপরাধের কারণে মানুষকে হত্যা করা যায় তবে দুইটি অপরাধের কারণে বেঁচে যাওয়ার সুযোগ আছে হত্যার হুকুম আল্লাহ রসুল দিয়েছেন একটির বাঁচার সুযোগ নেই দেখুন আমার দিকে লক্ষ্য করুন সম্মানিত দর্শক মণ্ডলী প্রথম কে যদি ইসলাম ত্যাগ করে বলে যে আমি কোরআন মানি নে তাহলে সে মুশ্রেফ তাকে হত্যা করতে হবে সরকার হত্যা করবে কিন্তু তাকে সরকারের পক্ষ থেকে বলা হবে যে তুমি অন্যায় করেছো। ভুল করেছো। তুমি ফিরে আসো ও যদি ফিরে আসে তাহলে তাকে মারা যাবে না দেখেন ও হত্যার যোগ্য পাপ করার পরে বেঁচে গেল এক দুই আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার আত্মীয় আপনাকে হত্যা করে নিবে এটা স্বাভাবিক কথা আপনি যদি আমাকে হত্যা করেন তাহলে আমার আত্মীয় স্বজন আপনাকে হত্যা করে নিবে এখনো বাঁচার একটা পথ আছে আমার আত্মীয় স্বজন যদি আপনাকে বলে আচ্ছা যাক ঠিক আছে ঠিক আছে তুমি অন্যায় করেছো করেছো আমরা আর মারবো না তোমাকে আমরা ছেড়ে দিলাম তাহলে আপনি বেঁচে যাবেন অন্যায় করার পরে ও বাঁচার সুযোগ আছে তিন নম্বর হচ্ছে বিবাহ করার পরে যদি কেউ জেনায় লিপ্ত হয় তাহলে তার বাঁচার কোনো সুযোগ নেই কারোরও মাধ্যম দিয়ে সে রক্ষা পাবে না কোনো সুযোগ নেই তাকে ইঁট দিয়ে হোক ঢেল দিয়ে হোক পাথর দিয়ে হোক মেরেই ফেলতে হবে এটাই চূড়ান্ত সম্মানিত দর্শক মন্ডলী পৃথিবীর লাখো ভাবিকে পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে দেবরের সাথে হয়েছে পৃথিবীর লাখো দুলা ভাইকে ইঁট পটকেল ঢেল দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে শ্যালিকার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে পৃথিবীর বহু নারী পুরুষকে ইঁট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে যারা বিবাহের পরে অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছে তাদের বাঁচার কোন পথ নেই কোনো পথ নেই বলেন অন্য এক বর্ণনায় সাল্লাহ তাহির মায়ের জীবন মালিক আল্লাহ রসোল্লের দরবারে এসে বলছেন আল্লাহ আমাকে পবিত্র করুন আল্লাহ রসোল্ল বলেন ইরজেল তুমি বাড়ি ফিরে যাও অস্তাক আল্লাহ নীকুটা ক্ষমা চ অত বেলাইহে তুমি তো করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে লোকটি চলে গেল, ফারা জায়গায় এরা বাই দিন একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহ রসল আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল বললেন যে তুমি বাড়ি ফিরে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তো করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে লোকটা চলে গেল একটু গিয়ে আবার ফিরে এসে বলছে আল্লাহ রসুল আমাকে পবিত্র করুন তৃতীয় আল্লাহ রসুল বলছেন আবেই জনুন লোকটি কি পাগল আরে আমি বলছি তুমি চলে যাও আল্লাহর কাছে ক্ষমা চাও তো করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে বিষয়টি ভাবুন সম্মানিত দর্শক মন্ডলী যে আল্লাহ রসুল তাকে কিন্তু ফিরিয়ে দিচ্ছেন, বিষয়টি স্পষ্ট করছেন না। মানে তিনি বুঝতে কিন্তু প্রকাশ করতে চাচ্ছেন না শেষ পর্যন্ত তিনি বলছেন যে দেখো তো এ কি কোনো নেশাদার দ্রব্য পান করেছে যার কারণে তার মস্তিষ্ক বিকৃত হয়েছে সে আমার কথা বুঝে না কেন আমি যে তাকে চলে যেতে বলছি সে যায় না কেন সে চলে যাবে আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। তাই একজন সাহাবি দাঁড়িয়ে তার মুখের উপরে নাক লাগিয়ে মুখটা সঙ্গে দেখে বলছেন জি না আল্লাহ রসল এ তো নেশাদার দ্রব্য পান করেনি মুখে কোনো গন্ধ নেই তখন আল্লাহ রসুল বলছেন তুমি কি অন্যায় করেছো লোকটি বলছে আল্লাহ রসল মানুষ বৈধভাবে যা করে আমি অবৈধভাবে তাই করেছি দয়া করে আমার বিচার করে দেন আল্লাহ রসুল বললেন সঙ্গীসাধী তোমরা একে মাঠে নিয়ে যাও মাঠে নিয়ে গিয়ে পাথর দিয়ে একে হত্যা করো তাই করা হলো সাহাবিগুন করলেন তিন দিন পরে আল্লাহ রসুল সাহাবিগণের সামনে বসে বলছেন দেখো মাইজুন মালিক যে তোবা করেছে এই তোবা যদি জাতির উপরে বন্টন করে দেওয়া হয় তাহলে তাদের পাপ ক্ষমা হয়ে যাবে সম্মানিত দর্শক মন্ডলী আমি বোখারি মুসলিমের হাদিসের এই পর্যন্ত অনুবাদ করে আপনাকে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন কি না আল্লাহ রসুল বলছেন যে এই লোকের তৌবাকে যদি জাতির উপরে ভাগ করে দেওয়া হয় সবার পাপ ক্ষমা হয়ে যাবে তাহলে আল্লাহ রসুল বুঝতে পেরেছেন যে তার তোবা কবুল হয়ে গেছে কিন্তু আল্লাহ রসুল তাকে মাফ করলেন না আমি এই কথাটায় মূলত বুঝাতে চেয়েছি বিবাহ করার পরে অন্যায় লিপ্ত হলে তার ক্ষমার কোনো সুযোগ নেই সম্মানিত দর্শক মন্ডলী আল্লাহ রসুল প্রকাশ করে দিলেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু তিনি তাকে মাফের ঘোষণা দিলেন না দেখুন পরের আরেকটি ঘটনা জাত এমরাত উন্মিন গামে দিয়ে গামেদ সম্প্রদায়ের একজন মহিলা আসলো এসে বলছে তাহির নিয়ে রসুল আল্লাহ আল্লাহ আমাকে পবিত্র করুন আল্লাহ রসুল বললেন যে ইর তুমি বাড়ি ফিরে যাও অস্তাক ফির্লা আল্লাহ নীটে ক্ষমা চাও ও তু বিহে তুমি তোবা করো তোমার পাপ ক্ষমা হয়ে যাবে তখন মহিলাটি বলছেন আপনি কি আমাকে ওইভাবে ফিরিয়ে দিতে চাচ্ছেন যেভাবে মায় জিবনু মালিককে ফিরিয়ে দিয়েছিলেন আপনি মায় মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন তাহলে বোঝা যাচ্ছে যে মায়িবনে মালিকের ঘটনা এ মহিলার জানা আছে মহিলা বলছে আল্লাহ রসুল अपनी तो माय जीवन माले फिरिए दिए विचार ना तो अपनी कि ये फिरिए दीते हैं मीनाजेना पेट उचू अब सन्तने अबैध सन्तान रही दया कर फिरिए दिन ना विचार कर दिन अल्लाह रसुलिर तुम बाड़ी चले जाओ हाथा तले दी जेद तुम्हारा से दिन आशे विचार कर देव महिला चले गल বাচ্চা প্রসব হয়েছে মুসলিম শরীফের হাদিসে এসেছে প্রসব হয়েছে মাত্র তাকে একটা ন্যাকড়ার সাথে জড়িয়ে নিয়ে রাসুলের দরবারে নিয়ে এসে বলছেন আল্লাহ রসুল এই যে বাচ্চা প্রসব হয়েছে আল্লাহ রাসুল বললেন ইর বাচ্চা নিয়ে যাও ফার্দ বাচ্চাকে দুধ পান করা হাত্তা তাফতে মিহে দিন পর্যন্ত বাচ্চা দুধ না ছেড়েছে ততদিন পর্যন্ত বাচ্চাকে দুধ খাওয়াও যেদিন বাচ্চা দুধ ছেড়ে দেবে সেদিন আসিয়ে তোমার বিচার করে দেব মহিলাটি বাচ্চা নিয়ে চলে গেল বাচ্চাকে দুধ পান করালো দুই বছর কথার মধ্যে কথা বাচ্চা মায়ের দুধ খেতে পারে অনির্দিষ্ট সময় পর্যন্ত কোনো সমস্যা নেই কিন্তু দুধমা হওয়ার জন্য দুই বছর শর্ত দুই বছর পরে যদি কেউ কারো দুধ খাই তাহলে সেটা দুধমা বলে গণ্য হবে না তো এই বাচ্চাটা আমরা ধরে নিতে পারি যে দুই বছর পরে নিয়ে এসে বা যখনই নিয়ে বাচ্চাটা নিয়ে রাসলের দরবারে উপস্থিত অফি এদেহি জিন। तक बातें एक टुकड़ा रुटी रेच रुटी प्रमाण कर जो बाच्चा खाद्य खेते दृश्य तो खूब कठिन आल्ला रसुल बच्चा सह पाठिए दिले महिला के बाच्चा के से दुब दूधपान करा ने विचारालयस्थित फहु बे राजुल आल्लाबी बाच्चाटा के एकजुन हाथे समर्पण करल एकजुन हाथे समर्पण कर संगीसथी ईदाबीहा तुम्हरा जाओ মাঠে নিয়ে গিয়ে একটা গর্ত খুঁড়ো গর্ত খুঁড়ে মাটিতে পুঁতে দাও বুক পর্যন্ত এ পর্যন্ত মাটিতে পুঁতে দাও মুহা। তারপর তোমরা তাকে পাথর দিয়ে ইঁট দিয়ে মেরে মেরে মেরে সাহাবিগুন বলছেন আমরা তাকে মাঠে নিয়ে গেলাম মাঠে নিয়ে গিয়ে গর্ত খনলাম, গর্ত খুঁড়ে তাকে নামিয়ে দিলাম নামিয়ে দিয়ে চতুর্দিক থেকে পাথর মারতে লাগলাম খালিদ বিন ওয়ালিদ বলছেন আমি একটা পাথর তার মুখের উপরে মারলাম ফাতানা জাহা দাম আলোয়াঝে খালিদ পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিঁটে খালিদের গায়ে লাগল ফাঁসা বাহা খালিদ তাকে গালি দিলেন একজন অবৈধ সম্পর্ক গড়া মহিলার রক্ত আমার গায়ে লাগল এটা কেমন হলো এ বলে তিনি কষ্ট মনে করে তাকে গালি দিয়ে বসলেন আল্লাহ রসুল বলছেন মাহালেনে খালিদ খালিদ থামো গালি দিও না মহিলা তোবা করেছে এরকম তৌবা যদি পৃথিবীর যে কোনো বড় থেকে বড় অপরাধী করে তাহলেও তার পাপকে ক্ষমা করা হবে খালিদ তুমি একে গালি দিও না এ কথা বলার পরে আল্লাহ রসল তার জানাজা করলেন তার কাফন দাফন করলেন সম্মানিত দর্শক মণ্ডলী আমি বোখারি মুসলিমের এই হাদিস পেশ করে আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে দেখুন আল্লাহ রসুল খালিদকে বলছেন খালিদ তুমি একে গালি দিও না বড় থেকে বড় পাপী যদি এ অপরাধ করে তাহলে তাকে ক্ষমা করা হবে আল্লাহ রসুল নিশ্চিত বুঝতে পেরেছেন যে তার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু আল্লাহ রসুল তার শাস্তি মাফ করলেন না আল্লাহ রসুল নিশ্চিত বুঝেছেন তার পাপ ক্ষমা হয়ে গেছে কিন্তু আল্লাহ রসুল তার শাস্তি মাফ করলেন না সম্মানিত দর্শক মণ্ডলী আমরা বলছিলাম যে তিন শ্রেণীর মানুষকে হত্যা করা যায় তবে দুই শ্রেণীর মানুষের বাঁচার পথ আছে এক শ্রেণীর মানুষের বাঁচার পথ নেই তাই আপনাকে আমি দুইটা মুসলিম শরীফের হাদিস অনুবাদ করে দেখালাম जे अल्लाह रसुल बुझते पे क्षमा एर पर अल्लाह रसुल ना सम्मानित दर्शक मंडल पृथ्वी जेको नारी पुरुष के अनुरोध करबैध सम्पर्क थे रक्षा कर बाचानर चेष्टा कर रसुल सल्लाह आलहीसल्लम्ला এক ফেরু মাইয়স্তাক ফেরুল যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাকে ক্ষমা করেন যে ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ তাকে ক্ষমা করেন তবে যে ব্যক্তি এই অবৈধ সম্পর্কে লিপ্ত থাকে আর আল্লাহর কাছে ক্ষমা চাই এমন ব্যক্তি ক্ষমা পাবে না অন্যায়ের সাথে জড়িত আছে আর আল্লাহর দরবারে ক্ষমা চাচ্ছে এই ব্যক্তি আল্লাহর কাছে ক্ষমা পাবে না অন্যায়ের সাথে জড়িত থেকে আল্লাহর দরের ক্ষমা চাইবে এটা খুব একটা অপছন্দ একটা বলতে গেলে জাতির জন্য ন্যাক্কারজনক কাজ সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাদেরকে অনুরোধ করে এই বিষয়ে বলতে চাই যে এটা এখন খুব বেশি হয়ে গেছে জাতির কাছে যেটা আল্লাহ রসুল বলেছেন গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না বাক্যটা খুব কঠিন মানুষ সমাজে এরূপ হয়ে যাবে তারা এরূপ অন্যায় করবে তারা এটা বুঝবে না সম্মানিত দর্শক মণ্ডলী এই নেহায়ত অন্যায় কাজ থেকে আমরা আপনাদেরকে সতর্ক সাবধান থাকার জন্য অনুরোধ করছি আল্লাহ যেন আমাদেরকে অন্যায় কাজ থেকে রক্ষা করেন আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ